আবু হুরাইরা রাজিয়াল্লাতালন হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা কি মনে করো যে আমার কিবলা শুধুমাত্র এদিকে আল্লাহ শপথ তোমাদের রুকু তোমাদের খুশু কোনো কিছুই আমার নিকট গোপন থাকে না আর নিঃসন্দেহে আমি তোমাদের দেখি আমার পেছন দিক হতেও